রহমান বাংলার দূরের কাছে সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পৃথটিভির বিশেষ আয়োজন সামষ্টিক আলোচনা বিজ্ঞ আলেমদের সমন্বয়ে আলোচনা বলা যায় আলিমের মজলিস সেই মজলিস আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই অভিনন্দন সুন্দর আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হল জিকির ও তার আদাব আমরা হয়তো মনে করতাম জিকির মানে যথেষ্ট হয়ে গেল কিন্তু জিকির যে এত ব্যাপক এত বিস্তৃত জীবনের প্রতিটি শাখা প্রশাখায় জিকির আমাদের সাথে জড়িয়ে আছে তার অন্যতম উদাহরণ আমরা একেবারে হাজ হাজার মধ্যে কিভাবে জিকির করতে হবে সুন্দর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে বিজ্ঞ এবং আমার বাম দিকে এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আইন মেদী লেখক ও গবেষক শেখ আকরমুজামান বিন আবদুল সালাম আসসালাম আর সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম হাজ এখানে জিকিরের যে ক্ষেত্রগুলি আমরা এখন আলোচনা শুনব শুরু করব। আমাদের অতিথি শেখ মুখলেস বিন আসাদের কাছ থেকে আমরা জমদম পানি নিলাম বিগত পর্বে আলোচনা করেছিলাম জমদম পানি সেখানে পান করলাম আর সেখানে দোয়া করলাম এরপর আমরা কী করব আলহামদুলিল্লাহ সালাত আল্লা নবীন মোহাম্মদ ওআলা আলী ওসাল্লাম আহমাদ ধন্যবাদ মহতারামকে যে এখন আমরা হজের বিষয় নিয়ে কয়েকটি পর্ব আলোচনা করেছি এ মুহূর্তে আমরা পৌঁছেছি সাফা মারোয়ার পথে আমরা জমজম পানি পান করার পর এবার সাফা মারোয়ার পথে চলবো প্রথমে সাফায় উঠবো আমরা সাফা পাহাড় এখন যে সিস্টেমে করা আছে খুব সহজ আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পর কাবাকে সম্মুখে নিব আবার আমরা দোয়া পড়বো ওখানে তারপরে আল্লাহর কাছে যা ইচ্ছা দোয়া করবেন আল্লাহর কাছে চাবেন এবং এই দোয়াটা সাথে সাথে পাঠ করবে যদি একটু আপনাকে ই করেছি ওখানে গিয়ে কিন্তু একটা আমল আছে যেটা যিকিরের সাথে খুবই সম্পর্কিত। কেবলমুখী হয়ে হাত তুলে দোয়া করা। জি জি হ্যাঁ সুন্দর কথা বলেছেন এখানে আপনার আরেকটা দোয়া এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকালাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির আল্লাজি আনজাযা ওয়া'দাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লা কাছে মন খুলে আমরা দোয়া করব দোয়া করার পর আমরা আস্তে আস্তে করে আমরা যাব কোথায় খেয়াল রাখবেন হজের প্রত্যেকটি স্থান কিন্তু দোয়ার জায়গা আপনি প্রত্যেকটি স্থানে দোয়া করবেন এখানে ভাবে স্পেশালভাবে নবিসাল্লাম করতে বলেছেন এখানে আরও বেশি করে করতে হবে এবং হাত উঠিয়ে করতে হবে কোনো সমস্যা নয় আর হাত উঠার বিষয়টা আপনারা সব জায়গাতে পারেন যদি একা একা হয় রসুলের পদ্ধতি অনুযায়ী হয় কিন্তু এখানে যদি আমি আপনি কিছু বানাই নিতে চাই যে সব মিলে মিলে একটা হুজুরকে এক জায়গাতে করে বলে হুজুর আপনি দোয়া করেন আর আমরা সঙ্গদি তাইলে কিন্তু ওখানে আপনি বঞ্চিত হয়ে যাবেন অনেক লোকের সমাগম সমাহার এখানে যদি আমরা সম্মিলিত ভাবে একজনকে ইমাম বানিয়ে যদি দোয়া করি উনি জোরে জোরে দোয়া করতেছে আর আমরা জোরে জোরে তার পিছনে পিছনে আমিন আমিন বলতেছি বা তার উচ্চারিত দোয়াগুলো আমার আবার উচ্চারণ করি অন্যান্য কারণ আমি আমার এবাদত করতে যে অন্যের এবাদতে তো বিঘ্নিত করতে পারি না অন্যের আমি ডিস্টার্ব করতে পারি না আমি এখানে একটু যোগ করতে আসলে এই কথাগুলো যখন আসে তখন আমি আর থাকি না যে আমি গেছি আল্লাহর কাছে এই জায়গাগুলো হচ্ছে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগের জায়গা এখানে একজন বলবে আর সবাই আমিন বলবে এই জায়গা এখানে না এখানে হচ্ছে সবাই নিজের কথা বলবে আল্লাহর সাথে নিজে চাই নিজে চাইবে এবং কোনো সময় নির্ধারিত নাই সব সময় করবেন না এক মিনিট করবেন দশ মিনিট করবেন না আধা ঘন্টা করবেন করুন সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটাকে একটা মহা সুযোগ মনে করা যে সাফা পাড়ায় আমি উঠেছি তার সৌজন্যে হাজার আলহিসাল্লামের সুযোগ তিনি এখানে উঠে কি কৈফিয়তে এসেছিলেন একদিকে শিশু সন্তান আর দিকে নিজের মনের কৈফিয়ত তার পানি নেই কিছু নেই এটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের একটি স্থান সেখানে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যত তু পারেন বিশেষ করে অতীতের গুনাগুলোকে যত বিনয়ী হওয়া যায় আল্লাহর কাছে এবং এখানে হাত তুলে রসুল্লাহাম হাত তুলে বলেছে এবং এককভাবে যখন তোমার দরবারে নিয়েই আসলে আমাদের মজার কথা স্মরণ করছিলেন বলছি আর এই আমরা গেলাম এখন মনে করেন সাফা থেকে নিচে নেমে আস্তে আস্তে যাচ্ছি মারোয়া এখন তো প্রায় সমান হয়ে গেছে যে নিচু জায়গাটা হাজেরা এখানে দেখতে মা মা মনের অবস্থাটা কিছু আপনাকেও জায়গাটা সেখানে ভাবতে হবে আমি পিতা আর আপনার স্ত্রীকে ভাবতে হবে যে মহিলারা যান মা যদি মা না হয় সে মার কথা মনে কর সেখানে যাবে কিন্তু এখানে যে সিস্টেমটা হচ্ছে ছেলেদের জন্য একটু দৌড়ে মানে তাতে যাওয়ার কথা বলা হয়েছে মেয়েদের জন্য বলা হয়নি কিন্তু আমার বক্তব্য যে উচ্চারণটা সেটা হচ্ছে আবেগটা হাজারা দেখাই হয়েছিল কি আল্লাহ রবুল্লা আলমিন তার তরফ থেকে এমন নিয়ে বের করে দিলেন পেয়ে গেলেন তিনি জমজম পানি আল্লাহ দিয়ে দিলেন পানি নাই কিছু নেই ত্রাহি ত্রাহি অবস্থা যা কিছু সব শেষ হয়ে গেছে এই পাহাড়ে উঠে মানুষ দেখছেন কেউ আছে কিনা আহা এক ফুটা পানি কোনো ব্যবস্থা করছে কিনা কারণ দুগ্ধ সুখী এসেছে বাচ্চাটি আজকে কাতড়াচ্ছে তার জন্য পানির দরকার আবে কত ছিল কি চেয়েছিলেন তিনি একবার ওই পাহাড়ে একবার ওই পাহাড়ে আর আল্লা রবুল্লা আলমের পক্ষ থেকে দেখা গেল তিনি এমন একটা পানি বের করে পানির জন্য কত ছটপট করছে যে পানির ভিতরে একদিকে যেমন পিফাসা দূর হচ্ছে আবার দিকে ক্ষুদার জ্বালাও নিবারণ হয়ে যাচ্ছে এই নিয়ে আপনি যদি সেইভাবে ডাকতে পারেন সেখানে গিয়ে আপনার কান্না কাটবেন আল্লাহ দেখুন এটা গিয়ে একটা জিনিস খেয়াল করে যে সাতবার হাত আমি সাতবার সাফায় যখন হাত তোলার কথা বলা আছে যতবার সাফাই আসছেন ততবার সাফায় তিনবার মারুতে চারবার ঠিক আছে এই তিন চার মিলে সাতবার সর্বশেষবারে দেখা গেছে যে আমরা যেটা পাই যে দোয়া করতেছেন হাত নামেই না এত দোয়া করতেছেন মানে এরপরে তার সুযোগ নেই এই যে আমাদের ভাই যেটা বললেন আসলে আমি আমার ভাই বোনদেরকে বলবো এই আবেগ নিয়ে সেখানে এখন যেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ইনশাআ আল্লাহ আল্লাহ বান্দাদের মনের অবস্থা যারা মাফ করবেন তিনি জানেন যে আমরা চিৎকার করে বলতেছি ছেলে মেয়ে কোনো বাস বিচার নেই আর সেখানে একজনকে আরেকজন ধরে রাখাও বড়ো কঠিন হয়ে যায় বা বিশেষ করে হজের মৌসুমে এত কঠিন হয়ে যায় এই জন্য যেটা বলবো যে সেটা হচ্ছে ভাই যে আমাদের মনকে আমাদের দিল কেমন একটা আল্লাহকে যেন আমরা ভুলে না কথা বলছিলেন বলা উচিত সাফা এবং মারোয়া এটাকে বলা হয় প্রদক্ষিণ এটা যাওয়া একটা আর আশা আর একটা এটা আমি ওখানে নির্দিষ্ট করবো হ্যাঁ এভাবেই সাফা মারোয়া যেভাবে আমরা বলেছি তফ এর ক্ষেত্রে প্রত্যেক চক্রের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই রব্বানাতে না দোয়া সেটা বলছি এখানেও একই অবস্থা প্রথম চক্করের দোয়া এই দ্বিতীয় চক্কর তৃতীয় ভাবে সপ্তম চক্কর পর্যন্ত যে দোয়া সেট করা আছে এগুলো সবই হলো শরিয়ত কে ভারী করে দেওয়া কঠিন করে দেওয়া বানোয়াট এবং আমরা বারবার দেখেছি যে ওখানেই মানুষ কেউ আচ্ছা কেউ তো ওখানে বলছে ওখানে বলছে আল্লাহ সম্মানিত শুধু দর্শক যেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছু করে তারপর আবার ফিরে আসব এই আলোচনায় আশা করব আমরা কেউ দূরে যাবো না আসসালাম আলাইকুম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 যে প্রথম চক্র দ্বিতীয় চক্কর এভাবে সপ্তম চক্কর পর্যন্ত এক এক যে নির্দিষ্ট দোয়া বই পুস্তকে লেখা থাকে এবং এগুলো অনেক সময় আমরা হাজিদেরকে ট্রেনিং দেওয়ার সময় বলেও দিই কিন্তু আসলে ঠিক না এগুলো শরীয়ত বিরোধী এগুলো সুন্না বিরোধী এবং এগুলো কষ্টদায়ক নিজের জন্য কষ্টদায়ক কিভাবে আমার নিজের হজের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য বিঘ্নিত হচ্ছে আমি তো আসলে আমার আকুতি আল্লাহর কাছে জানাবো আল্লাহর কাছে আমার বিভিন্ন দাবি দাবা পেশ করব সেগুলো পেশ করার সুযোগটাই নষ্ট করে দিচ্ছে এই সমস্ত বলা যেতে পারে দোয়ার ক্ষেত্রে এই যে কুসংস্কার সংস্কার তবে এখানে একটা জিনিস যে ওই যে দৌড়ানোর ব্যাপার সাফা থেকে আমরা যখন মারোয়ার দিকে যাওয়া স্টার্ট করলাম কিছুক্ষণ পরই এই সবুজ বাতি দেখা যায় এই জায়গাটাই দৌড়ানোর কথা পুরুষদের তো এমনি সাধারণ নিয়মের কারণে মহিলাদের দৌড়ানোর বিষয়টা সমস্ত আলেম প্রায় নিষেধ করেন যেহেতু দলিল নাই তাদেরকে নিষেধ করার আর এই শূন্যটা জারি হয়েছে মহিলার মাধ্যমে তারাও দৌড়াইতে পারে তবে আস্তে আস্তে বিষয় আর একটা আর একটা বিষয় হলো এখানে কোনো চক্করের দোয়া নাই তবে এই জায়গাতে মৌকুফভাবে যেমনভাবে পানি পান করার দোয়াটা মৌকুফভাবে পাওয়া যায় অভ্যাস্তা থেকে ঠিক এমনিভাবে মৌকুফ কিন্তু পাওয়া যায় সহিহাম আক্রম এই দোয়াটা যদি আমরা কেউ বলতে পারি প্রতি চক্করে যখন আসলাম তখন এটা বলতে পারি তাহলে এটা উত্তম যেহেতু এটা সাহাবিদের থেকে সহিভাবে পাওয়া যায় রবেক ফির ওয়ার হাম আমরা ইচ্ছে করলে পড়তে পারি এটার দলিল আছে আর বাকি অন্য সব চক্করে আমার তালিকা করে নেবো আমরা অনেক সময় মাজারে যাই তালিকার নিয়ে যে আমি মাজারে যে বাবার কাছে এগুলো নওজবিল্লা এইভাবে তালিকা করে নেই আর আমি এবাদত করি তালিকা ছাড়া আল্লাহর কাছে রাজা হ্যাঁ এই ক্ষেত্রেই আমি বলে থাকি যে আমরা মুসলমান হয়ে শির করি বুঝে বুঝে আর এবাদত করি না বুঝে তো এই যে এই বাস্তবতাটা এটা অত্যন্ত দুঃখজনক কষ্টদায়ক যে আমার পুরো এই বাদটা যেন কুসংস্কার কুসংস্কার তো ওইটাকে বলা হয় না বুঝে যেটা করা হয় না বুঝে একটা আনুষ্ঠানিকতা পালন এটা এটাকেই কুসংস্কার বলা হয় তো এই ক্ষেত্রে আমরা এবাদতকে কুসংস্কারের মনে না করি মতো না করি এটাই আমার জনগণের কাছে শ্রোতা দর্শক মন্ডলীর কাছে আমার একটা দাবি বা আকাঙ্ক্ষা ওনারা হ্যাঁ এটা বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকে আমাদের সকলকে তৌফিক দান করুন ধন্যবাদ চমৎকার কথা বলছেন শেফমুখ আপনি এখানে কিছু বলেন আলহামদুলিল্লাহ এবার আমরা তফ শেষ করলাম সাই শেষ করলাম শেষ করা পরে চুলগুলো কেটে নিতে হবে যদি হাজির আর উমরা হলে মুন্ডাই নিতে হবে হয়। আর যদি হবে আর যদি চুল কাটা যাবে না ওই অবস্থায় থেকে যাবে আর যদি আপনার মতামত হয় তাহলে চুলগুলো ছোট করে কেটে নেবেন এরপরে অবস্থান করবেন হাজিরা তারপরে আট তারিখে সকালে রয়না করবেন মিনার পথে এই যে রওনা করবেন এবার আবার মিনাতে যাওয়া হচ্ছে আট তারিখে আমরা গিয়ে জোহর আগে পৌঁছাতে পারলে সবচেয়ে ভালো জোহর আসর মালাজের সাথে এবং এখানে যে হামটা করতে হবে এটার জন্য যেখানে অবস্থান করছেন শরীর নাই অংশীদার নাই এবার আবার শুরু করলাম আল্লাহ তোমার কোন অংশীদার নাই তো এখন আমি বাড়িতে ফিরে এসে কিভাবে গরু নিয়ে আমি মাজারে দৌড়াই বলছি যে হাজি সাহেব হজ করলেন ঠিকই কিন্তু হজের শিক্ষা ক আছে সেগুলো উপরে আপনি আমল করবেন সালাত আদায় করবেন তবে দোয়া করার বিষয় আছে সেই মেনাতেও যদি দোয়া করা হয় সে দোয়াটা মুকুল কিন্তু কোনো কাইফিয়ত নাই আমরা যাব আরাফাতে গিয়ে যে সেখানে এটাকে মানে সবচেয়ে বেশি পড়া যাবে সীমিত রাখা বোধ হয় এবং আমাদেরকে খবর দিচ্ছেন আমরা তো আর নবীরাও পড়ছেন জানি নবী আমাদেরকে যে নবীরা আমার পূর্বে যে দোয়াটা পড়েছে এটাই হচ্ছে এই জায়গার জন্য সর্বোত্তম দোয়া সমস্ত এটা পড়ার সময় আমাদের নিয়োগ থাকবে যে আল্লাহ রসুল বলছেন এটি হচ্ছে আফদালুদ্দোয়া এবং আরাফাতের জন্য হয়েছে আরাফাতের দোয়ার জন্য বলা হয়েছে যদিও নাকি শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এখানেও কিন্তু কেউ যদি বলে যে আরাফার দোয়া এইগুলো এটাও এটাও ঠিক না সরঞ্চয় আবার একটু পিছনের দিকে টেনে নিয়ে যায় যে ওই যে মধ্যে প্রথম চক্করে যে দোয়াগুলো লেখা আছে দ্বিতীয় চক্করে কেউ দোয়া পড়া যাবে না এটা কেউ নিষেধ করেছে আপনি একটি পারেন পারেন এখানেও ঠিক তাই আপনি নির্ধারিত কোন দোয়া আরাফার ময়দানে নেই শুধু একটা দোয়াই আছে যেটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম এটাকে যত বেশি সম্ভব তত বেশি আপনি এটা এখানে পড়তে থাকবেন এবং এর সাথে সাথে আপনি নিজের আকুতি নিজের মনের মাধুরী নিজের গুনাহের কথা স্মরণ করুন ভবিষ্যতের কথা বলুন সব বলে এই জায়গা থেকে আপনাকে আল্লাহর কাছ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বললেন পরিষ্কার হলো আমাদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে এই দোয়া বাদ দিয়ে আপনার এই ওয়াজ শুরু করে দেন এবং দল গোল বেঁধে সেখানে ওয়াশ হচ্ছে দোয়া নেই একটা তো হলো যে খোতবা শুনবে সেটা তো ভালো কথা খতপা না শুনলে খতবা যেটুকু না শুনতে পারলো সে তার দোয়া করবে কিন্তু দোয়া বাদ দিয়ে যে এই যে ওয়াজ শুরু হয়ে গেলো তাবুতে তাবুতে এটার কি যে আলহামদুলিল্লাহ এই ওয়াজের বিষয়টা হলো এরকম যে আমরা যে আরাফাতে গেলাম আরাফাতের আনুষ্ঠানিকতা বা আরাফাতের যে এবাদতটা কখন থেকে শুরু কখন গিয়ে শেষ কোথায় যে শেষ হবে এইটা জানলে আমাদের তখন এই বিষয়ে সমাধান দেওয়া সহজ হবে তো সাধারণত আরাফাতে যে অকুফ বা অবস্থানটা শুরু হবে জোহরের পর জোহরের পরে শুরু যদি হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে জোহরের অনেক আগেই নিয়ে চলে গেছে দেখা যায় যে অনেককে রাত্রেই নিয়ে গেছে এইগুলো এগুলো আসলে ঠিক না যাওয়ার টাইম এবং আরাফায় অবস্থানটা শুরু হবে বাদ জোহর আল্লাহ রসুলের হজ থেকে আমরা হজ পদ্ধতি থেকে যেই পদ্ধতির কথা উনি বারবার বলেছেন আল্লা মাঠে তারপর সেখানেই আল্লাহ রসুল সালাম খুদবা দিলেন খুদবার পর একটা আজান হলো তারপরে আজানের পরে একামত দিয়ে দুরাকাত জোহরের সালাত এরপর সাথে সাথে আবার একামত দিয়ে আসরের দুরাগার সালাদ মানে জোহরের আল্বে আল্লাহ রসুল পড়লেন তারপরে আল্লাহ আরাফাতের মাঠে আল্লাহ থেকেই কিন্তু মসজিদ নির্মিত হয়েছে যেটাকে মসজিদ নামেরা বলা হয় যার হয়তো এক তৃতীয়াংশ আরাফাতের বাইরে আর দুই তৃতীয়াংশ আরাফাতের ভিতর সম্মানিত দর্শক আমরা যখন আরাফায় যাব। তখন যে দোয়াটি নবী করিম সাল্লা ইসলাম করেছেন বিগত জমানায় যত নবী ও রসুল ছিলেন সবাই দোয়া করেছেন আমরা সেই দোয়াটি বারবার করতে থাকব আরাফায় অবস্থান করব সূর্য ডুবা পর্যন্ত আরফার সীমা সূর্য ডুবার আগে অতিক্রম করব না আর এর মধ্য দিয়ে সময় আমরা এই দোয়া পড়ব তাছাড়া অন্যান্য দোয়াগুলি আমরা পড়তে থাকবো আল্লাহকে চাইতে থাকবো আরফাই হলো হজ সেখানে যদি আমরা না চাইতে পারি তাহলে কোথায় আর চাইবো یہ چاور جگہ جن ہم بنچت نہ ہوئی اللہ رب اللہ علمین دان کرم شدھ درشک آپ کے پکے اتھ بن کے دن وادی اپنے سکول کے دنواد جانے آج کے متائ آرز کرم السلام علیکم و رحمۃ اللہ وبرکات ইসলামের সাথে সংগত আলম জীবনের বার্তা জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ কাল রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লা শরিয়াতের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সালা তিনি ইসলাম দিয়েছেন এটা কোন সময় ভিতরে মানুষের কল্যাণ মিলিত রয়েছে ইসলামী উপস্থাপনায় আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে মধ্যে ইসলাম আল্লাহ মনোনীত इनन्य गुणावलते देखु अनुष्ठान इसलम माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलेश